সালাম আলাইকুম আহমতুল আজকে আমরা একটি ছোট সুরের তাপসে শুনতে চেষ্টা করবো সেটা হচ্ছে সুরাত সুর মাত্র দুইটা লাইন কিন্তু এর অর্থ অনেক ব্যাপক এবং জীবনে এর গুরুত্ব অনেক বেশি এবং এটার সাথে মানুষের লস লাভের সম্পর্ক মানুষে লাভবান হবে বা লসে পড়বে শরীয়তে দৃষ্টিতে সেটা এটার সাথেই সম্পৃক্ত এই কারণে এই সুরের গুরুত্ব এত বেশি এই কারণে ইমাম সাহি রহমদুল্লাহ আলী চমৎকার বলেছেন যে যদি আল্লাহ শাহু এই সুরেই মাত্র নাজিল করতেন আর কোনোটা নাজিল না করতেন তাও কি মানব জাতির জন্য যথেষ্ট হতো তাইলে এই সুরেটা ছোট হইলেও এটার গুরুত্ব অনেক বেশি প্রথমে আমরা সুরটা শুনে নিব তারপরে আমরা এটার ব্যাখ্যার দিকে যাওয়ার চেষ্টা করবুদাহি রাজ বুঝা যায় ইদীন আনু আমিলিহ তারপর যদি আপনার লক্ষ্য করে তাহলে কলকুলা যেন না হয় এই জন্য একটু বাতাস ছাড়তে হয় আমরা এখন এই সুরেটার ব্যাখ্যার দিকে যাচ্ছি প্রথমত আসরের যে মূল ব্যাপারটা যে আল্লাহ এখানে মানুষ যে ক্ষতিগ্রস্ত স্বাভাবিক ভাবে চারটে গুণ যদি তার মধ্যে না থাকে সেটাই বলেছেন এবং সেটা কসম করে বলেছেন আল্লাহুল সাহানু বান্দা যেরকম কোনো কথার দৃঢ়তার জন্য কেউ যদি সন্দেহ করে কোনো কথায় তখন ওই ব্যক্তি নিজে কসম নিতে চায় যে কসম করে বলো আর যদি কোনো ব্যক্তি নিজ থেকে বুঝে যে কিন্তু চাওয়ার আগে কসম করা এটা কিন্তু ভালো কাজ না হ্যাঁ সরিয়ে কারণ এটা প্রয়োজনের জন্য হ্যাঁ আপনার এই কসমের ব্যবস্থা আরবি ভাষায় কসম খাইতে গেলে কয়েকটা অক্ষর আছে যেমন কি এবং বা যেমন ক্রিয়া উচ্চারণ করে যেমন বিল্লাহি অনেকে বলে উক সিম বিল্লাহ হ্যাঁ যে মহান আল্লাহ কসম খেয়ে বলছি হ্যাঁ এইভাবে অনেকে বলে আর অনেকে যখন দেখা যায় যে একবার কসম দিলে কাজ হয় নাই বলে এগুলো দৃঢ়তার জন্যই আসে মানুষের জন্য আল্লাহ ছাড়া কারোর নামে কসম খাওয়া কিন্তু শীর্ষ এই কারণে রসুল আকরম বলেছেন যে মনকা এরকম ভাবে হাদিসের রসুল বলছেন যে ব্যক্তি আল্লাহ ছাড়া কোন জিনিসের নামে কসম খাবে সে কাফের অথবা মুর্শিক তাহলে সে কুফুরি করলো অথবা সে কি কাজ করলো এই কারণে এমনকি আমানত এটা আল্লাহ অন্য জিনিস নাকি না আমাদের দেশে সাধারণত মহিলা আজে জিনিসের কসম খায় অনেক সময় স্বামীর কসম খায় সন্তানের কসম খায় কি অনেক কিছুর কসম মানে এরকম না এটা কখনো কোনো মুসলমানের জন্য সাজে কারণ কসম সাধারণত যেটা ওই ব্যক্তির কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ আর মানুষের কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ আল্লাহ আর কারোর কসম খাওয়া যাবে না কিন্তু আল্লাহর ক্ষেত্রে কারণ আল্লাহর উপরে কেউ নেই এই কারণে আল্লাহ হাজির সাহানু যেই কোনো জিনিসের কসম খেতে পারেন হ্যাঁ এই কারণে যে কোনো জিনিসের কসম খেলে বুঝা যায় যে আল্লাহ হাজির সাহানুর কাছে ওই জিনিসের গুরুত্ব আছে আসর মানে সময় একটা হচ্ছে ব্যাপক সময়কে আসর বলা হয় অথবা দিনের শেষ ভাগকে আসর বলা হয় যেমন আসরের পরের সময় এটা কি আসরের সময় হম তাইলে নির্দিষ্ট সময় হোক অথবা ব্যাপক সময় হোক এখন পর্যন্ত বেঁচে আসেন সবগুলো সময়ের সমষ্টি না অবশ্যই সুতরাং সময়ের গুরুত্ব অনেক বেশি আর এই সময়ের কিন্তু হিসাব দিতে হবে পরকালে কি এই কারণে আপনার আল্লাহ কোন চারটা প্রশ্নের উত্তর হ্যাঁ সে না দেয় ততক্ষণ পর্যন্ত কি তাকে সামনে যেতে দেওয়া হবে না এক নম্বর হচ্ছে তার পুরা জীবনকে সে কিভাবে ব্যয় করলো সেটার মানে যে কোন জিনিসে যৌবন ব্যয় করেছে এই যৌবনটাও কিন্তু সময়ের সমষ্টি কিন্তু যৌবনকে ভিন্ন ভাবে বলার মানে কি এইখানে চেয়ার থাকলে নিজ থেকে একটা নিয়ে এখানে আসতে পারেন এইখানে এখানে আসতে পারেন नीचे तलाएर गोड़ा जो समय समय समी कर्पर भिन्न घर जिज्ञासा कर मान कारण जौवन मानुष जेको कि এই কারণে যৌবনের খুবই গুরুত্বপূর্ণ আর ছোট বয়সে বালক হওয়ার আগে ওই সময়ের হিসাব হয় না কারণ আল্লাহ এটা হিসাব নেন না ওই সময় তাকে মুকাল্লাব বলা হয় না মানে আল্লাহর বিধানের নাসে ওকে হেফাজত করে নেই কেন কারণ সে তো না বুঝে না তখন তার দায়িত্ব তার অভিভাবকের উপর কেউ যদি কারোর গরু যদি আরেকজনের দানে দান খেতে ঢুকে দান খেয়ে কি আপনার দানের চা রাখে ফেলে কি ধান গাছ ফেলে তাইলে এটার জন্য কি গরু মায়ের খেয়ে না এটার জন্য মালিকের জন্য একজন আসে বলবে যে বাচ্চা বুঝে না আর না বুঝলো তুমি পারা দিলে না কেন তুমি তো জানো বাচ্চা এটা বুঝে না এবং একটু কি শয়তানের টাইপের সুতরাং যে কোনো পারে তাইলে সাধ্য রাখো না কেন এই কারণে কখনো কারো সম্পদ নষ্ট হয়ে যেতে পারে অভিভাবক তার মানুষ দুর্বল হয়ে থাকে সে যা করেছে প্রথম জীবনে করেছে মানে যৌবন বয়সে পরবর্তীতে কৃতজ্ঞতা আদে ছাড়া তার কোনো কিছু থাকে না আল্লাহ যাদের আমাদের বয়স চল্লিশ পারাই গেছে যারা গেছেন তাদেরকে তিনি বলছিলেন চল্লিশ বছর যখন পার হয়ে গেছে তখন তিনি বলছিলেন কি আল্লাহর কাছে এবং বলছেন যে আমাকে আপনি যেন তৌফিক দেন এমন যেন করতে পারি যেটার উপর আপনি খুশি থাকেন এমন আমল যেন আমি বাকি জীবনে করতে পারি কারণ আসল কাজের টাইম চলে গেছে এবং আমাকে আদর্শ বানিয়ে দেন আমাকে দেখে যেন আমার সন্তান আদর্শ শিখতে পারে হ্যাঁ নাকি না অনেক বলে আছে তার থেকে আদর্শ শিখে না বরং খারাপটা শিখে নাকি হ্যাঁ হ্যাঁ ঠিক না এই কারণে কারণে যে আমি কিন্তু আপনার সাধ্যমত মতো আনুগত্য করার চেষ্টা করছি আমি একজন আপনার অনুগত বান্দা নাকি তো সুতরাং এটা বলা দরকার রব্বিদা waslih li fi durriyyati inni tubtu ilayka wa inni minal muslimin eta apnar sobai ki korben eta shikhhe niben mughosto kore niben inshaallah lekina ayat number 2 acha eta sura luqman sura aqafur medda se dekben o ghenthe ki shikhhe niben 15 number ayat দিবেন এটা বিশাল আবাদত এবং রসুল আকরম সালাম কি মৃত্যুর আগে আল্লাহ কি অর্ডার করেছিলেন সুরায় নাসনের মধ্যে যে আপনি কি করেন আল্লাহর স প্রশংসা পবিত্রতা বর্ণনা করেন আল্লাহর প্রশংসা করেন আর কি করেন আল্লাহর পবিত্রতা আল্লাহ করেন যে আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল তোবা গ্রহণ করে নাকি না শেষ আপনার আগের জীবনের কি আমলের কথা স্মরণ করে কৃতজ্ঞতা আদায় করা এবং সামনে ভালো আমলের তফিক চাওয়া হ্যাঁ এবং এরকম ভাবে আল্লাহর কাছে কে তোবা করা ছাড়া আর কোনো কাজ নাই হ্যাঁ এই কারণে আগের হিসাবে চলে কিছুদিন আগে বলছিলাম একজন মানুষ অন্য হাদিস মেধে আছে কেউ যখন অসুস্থ হয়ে যায় অথবা বার্ধক্য বয়সে পৌঁছে যায় যে তার আর এখন কি কর্মক্ষমতা নেই তখন যে আগে থেকে তার অনেক আমল লেখে আসছে অনেক অপরাধ লেখে আসছে তখন সে আল্লাহর কাছে বলে যে আজকে তো অসুস্থ হয়ে গেছে লোকটা অথবা আজকে তো সফররত অবস্থা আছে ক্লান্ত হয়ে গেছে এখন অন্যদিন তো তার জোট পড়তো আজকে তো সে পড়লো না ঘুমে আসে এখন আমি কি লিখবো আল্লাহ বলবেন যে আগের মতো লেখে দাও নাকি না একটা দিলে তো একবারে দিবে আরেকটা নাকি হ্যাঁ পালানোর সুযোগ নেই গায়ে তো শক্তি নাই তখন ওই যে গুণা কে যদি এরকম প্রতিজ্ঞা থাকে তাহলে কিন্তু গুণা লেখা হয়ে গেছে আপনি কঠিন বা ইচ্ছা পোষণ করছেন হ্যাঁ তাইলে এটা আল্লাহ লিখে দেবে যদি কঠিন দৃঢ় ইচ্ছা থাকে যে আমি এটা শক্তি থাকতো নাকি না অনেক নাশকিল এই কারণে চারজনের কথা বলছেন আর মধ্যে চারজনের কথা বলছিলেন যে একজন মানুষ যে আল্লাহর শানু তাকে কি করলেন অনেক সম্পদ দিয়েছেন আল্লাহর শানু এবং আল্লাহ অনেক জ্ঞানও দিয়েছেন সঠিক জ্ঞান সঠিক সম্পদ সঠিক জ্ঞান এবং সম্পদ সম্পদ যদি থাকে সঠিক জ্ঞান না থাকলে ব্যয় করে তখন কিন্তু অজায় ব্যয় করলে খবর আপনি যদি অর্থায়ন করেন অজাগায় গুণের কাজে তাইলে ওই যত মানুষে আপনার অর্থায়নের কারণে গুণের বাগী হবে সমস্ত গুণের বাগ আপনাকে বহন করতে হবে বিরাট বিপদ হম এই কারণে বলে যে একজন ব্যক্তি যে তার কাছে সম্পদ আছে জ্ঞান আছে সে তার জ্ঞান অনুযায়ী আব্দুর রহমান বিনাউফ হজরত উসমান সম্পদ দিয়ে জান্নাত কামাই করছে জান্নাতের সুসংবাদ পাইছে বারবার হজরত উসমান আলী আল্লাহ হজরত আব্দুর রহমান বিনাউফ তাইলে এরা সম্পদ জ্ঞান ছিল শরীয়তের জ্ঞান আকরাম ইসলাম থেকে সঠিক জ্ঞান জানার কারণে তারা সম্পদ গুলাকে সঠিক আছে এই কারণে জ্ঞানের বশবর্তী হয়ে সে বুঝতে পারতেছে ওই লোকটার আপনার সম্পদ থাকার কারণে সে অনেক সব কমে ফেলতে তখন সেই জ্ঞানের কারণে আল্লাহর কাছে করে আল্লাহ যদি ওর মতো আমার কাছে সম্পদ থাকতো আমি তার মতো ব্যয় করতাম তার চাইতে বেশি ব্যয় করতাম এরকম যদি আশা পোষণ করে আফসোস করে তখন আল্লাহ সব তারাই দেবেন এটা হচ্ছে জ্ঞানের কারণে কিন্তু তার কাছে পয়সা নাই কিন্তু বুদ্ধির কারণে হ্যাঁ বুদ্ধির কারণে সে লাভটা পেয়ে ফেলছে মানে আফসোস করার কারণে এর বিপরীতে আরেকজনের কাছে কি আপনার জ্ঞানও নাই কে সম্পদও নাই হ্যাঁ জ্ঞান নাই জ্ঞান না থাকার কারণে আর হ্যাঁ সম্পদ নেই কে না এটা পরে বলব তৃতীয় নম্বরে বলি যার সম্পদ আছে কিন্তু জ্ঞান নেই তৃতীয় নম্বর সম্পদ আছে কিন্তু কি নাই জ্ঞান নাই এখন সম্পদটাকে উল্টা জায়গায় ব্যয় করে যত খারাপ জায়গায় আছে কেউ বলে যে একটা গানের আয়োজন করবে বলে যে টাকার কোনো সমস্যা না নিয়ে যাওয়া নাকি মানে যে যেখানে যেখানে সে দিতে পারে উল্টা পাল্টা কোনো জায়গায় তার না নাই। উল্টা জায়গায় ব্যয় করে সে গুণের ভাগে হচ্ছে নাকি না কারণ এর বেচারে বুদ্ধি নেই সঠিক জ্ঞান নেই আরেকজন ব্যক্তি চতুর্থ নম্বর তার জ্ঞানও নাই সঠিক বুদ্ধিও নাই সে উল্টা আরেকটা কাজ করছে সে ও যখন অপরাধ করতে দেখে সে বলে যে আল্লাহ আমার যদি সম্পদ থাকতো এর মতো মুখে মারতাম ফিরতাম গানে টাকা দিতাম ওইখানে সবাই আমাকে অনেক দাম দিত এই বোকা মানে কি করছে খালি গেলে গুনা কামাইছে অথচ সে করে নাই এ আফসোসের কারণে আর ওই আগের বেটার বুদ্ধি থাকার কারণে জ্ঞান থাকার কারণে পয়সা ছিল না কিন্তু সব কামাইছে এর জ্ঞান না থাকার কারণে সে গুণা কামাইছে তাহলে কি সমস্যা এলো যে একজন মানুষ অবশ্যই তাকে তার লাভ লস কিসে সেটা অবশ্যই তাকে কি করতে হবে বুঝতে হবে জানতে হবে হ্যাঁ এটা হচ্ছে আসল কথা তো যেটা বলছিলাম মানুষের যে হিসাব নিবে মানুষের যে হিসাব নিবে তার মধ্যে জীবন যৌবন সেটা গুরুত্ব দিয়ে হিসাব নিবে কারণ ওই সময় মানুষ যা করার তাই করে এবং করতেছে নাকি না আর চল্লিশের পরে গেলে তখন আর এত গুরুত্ব থাকে না তখন সে ওই যে বুদ্ধি দিয়ে লাভ কামাইবে না ওই কামাইবে সেটা কি একজন মানুষ দুই জাতীয় বুড়ে আপনি পাইবেন এক জাতি ভুলে আগে ভালো এক ছিলা বলতেছে বলে যে আমার কাছে যেই আসে যদি কোন বেচারা সাধারণ শিক্ষিত বুঝে নাই কিন্তু ছেলেকে ডাক্তার কে। তা আমি ওকে একটা নসিহত করে দেই। যে ওকে বলি যে আপনি তো অনেক টাকা খরচ করছেন একটা ছেলেকে বা সেটা দেওয়া তো কঠিন না আপনি কি একদিন ওকে ডাকি একান্ত ভাবে বলতে পারেন না ডাক্তার হওয়ার পর যে ছেলে বা মেয়েকে যে ছেলে বা মেয়ে যে তোমাকে এত টাকা আমি খরচ করলাম তোমার পিছনে তোমাকে যোগ্য করে তুললাম সামনে তোমার চলা সহজ হয়ে গেলাম তোমাকে এক সপ্তাহের মধ্যে একদিন ফ্রি চিকিৎসা দিবে এবং ওই দিন আনন্দের সাথে দিবে এটা শুধু আমার জন্য জানা সৎকার জারি হয় যে আমি যে তোমার পিছনে এত টাকা ডাললাম আমার একটু মনে করবে যে আমার বাপের জন্য আমি তো কিছু করতে পারতেছি না একদিন ফ্রি চিকিৎসা দেই যে টাকা নিলাম না সবগুলো আমার বাপের জন্য হয়ে একটা একটা একটা শিক্ষিত তার তার মেদা আছে বুঝ আমার বাপ আমার জন্য অনেক প্রচেষ্টা অনেক খরচ চালাইলো অনেক কষ্ট করলো সে কি তোমার কথা কি রক্ষা করবে না তুমি তো চাচ্ছা মাত্র একদিন ছয় দিন তো ওর আছে ছয় দিন তো সে টাকা কামাইবে এটা অবশ্যই না করবে না তাহলে এটা একটু বিরাট বুদ্ধি না এতে করে আপনার ওই ছেলেটা তার বাফের কিছু আর পাশাপাশি ফার্মেসিতে গিয়ে ওষুধ নিয়ে সে আরো কি লাভের জায়গায় ক্ষতি হয়ে যায় টাকাও ডালে কিন্তু চিকিৎসার কাজ চিকিৎসা হয় না কারণ ওই ব্যক্তি ভালো করে জানে না উল্টা ওষুধ দিয়ে তার আন্দাজে হ্যাঁ আপনার একটা রোগ কি তার শরীরে নাকি না তাইলে সে ভালো চিকিৎসা পাইল পক্ষে এরকম হইতে পারে আমি একজন সবার একজন ডাক্তার দেখলাম সে সিভিল সার্জন এবং খুবই দিনদার মানুষ সে কি করে ওর কাছে এখন বর্তমান যুগে দেখেন না অনেক কোম্পানি ফ্রি চিকিৎসা দিবে এবং ওষুধটাও দিয়ে দিবে সাথে মানে এগুলো সব জমা করে রাখবে যে যা দিছে না দিছে সব এগুলো গরিবদেরকে দেওয়ার জন্য তাইলে আরেকটা কাজ লাগাইলো সে এগুলাকে একটু কাজ লাগায় দিল সঠিক জায়গায় তুমি তো অনেক কামাইতেছো আর যদি কমপক্ষে না পারো কমপক্ষে স্যাম্পল দাও নাকি নাকি না আর কমপক্ষে চিকিৎসাটা দাও একটা লিখে দাও এটাও তো অনেক কিছু কয়েকশো টাকা দাসে গেল তাহলে সেটা তো আপনি করতে পারে নাকি না বুদ্ধি দিতে পারেন আমি বললাম যে আপনার মাসাল্লাহ ভালো বুদ্ধি আল্লাহ আরো তো এরকম কথা বললে আপনি আরো প্রশংসা করবেন যেন সেটা বলতে বলতে দেখবেন অনেক মানুষের কাছে আরেকজন অনেকের কাছে ব্যাপারটা ভালো লেগে যাবে যে আমার কাছে ভালো লাগছে বিধেই তো আমি বললাম এখন নাকি না যে ব্যাপারটা খুবই তার বুদ্ধিটা খুব কাজের সমাজের একটু লাভ হয়ে গেলো তার বুদ্ধির কারণে এরকম আপনি প্রত্যেক সে টাকার অফার দেখ না কেন আপনি কারোর উপর যদি বুঝতে পারেন যে সে দোষী আপনি তাকে বাসিয়ে দেবার সার্বিক চেষ্টা চালাইতে পারেন না তাইলে আপনি জালেম হিসেবে পরিগণিত হবেন কারণ জালেমের জলুমে সহযোগিতা করা কি উকিল খরচ দেওয়ার জন্য তার কোনো কি নাই সামর্থ্য নাই কিন্তু আপনি যদি বুঝতে পারেন একজন গরিব মানুষ তার কথা থেকে বুঝতে পারেন সেই মজলুম সে জোলমের শিকার হয়েছে আপনি কি কমপক্ষে কম খরচ দিয়েও তার একটু সাপোর্ট দিতে পারেন না আপনি অথবা দেওয়ার চেষ্টা করবেন লিঙ্গার করবেন না কিছু বৃদ্ধি দিলে তো কিছু একটা ফায়দা হয় নাকি কিছু আপনার মুসলিম মানুষ একটু সাহারা পাইতে পারে ওর কাছে কিছু পরামর্শ কমপক্ষে পাইতে পারে নাকি যেটা তার লাভে আসবে তাইলে আপনি তো কল্যাণ করতে পারেন আপনি নিজকে ছোট মনে করলে হবে না আপনি আপনার এই অবস্থান থেকে অনেক কিছু করতে পারেন কিন্তু আমরা নিজের অবস্থানটাকে গুরুত্ব দেয় না এটা হচ্ছে মুশকিল আপনি আপনার জায়গা থেকে চিন্তা করেন আমার দ্বারা মানুষের ফায়দা হওয়া কি সম্ভব আমার দ্বারা কি জনগণের কল্যাণ কি সম্ভব এটা অবশ্যই সম্ভব সম্ভব নয় কেন আপনি সুযোগ মতো দিয়ে একটা কথা বলে দিতে পারলে অনেক কিছু নাকি না যাই হোক হ্যাঁ তাইলে এই যে আপনার প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া যে আপনার সামনে যাইতে পারবেন না তার মধ্যে আর সময়টার কসম খাওয়ার আসল আরেকটা কারণ হইতেছে এই সময় কর্মের ক্ষেত্র কি কাজ তো সময়ের ভিতরেই করেন নাকি না তাইলে এই ভালো খারাপ যত কিছু করছেন সময়ের ভিতরেই করলেন সুতরাং এই সময়ের গুরুত্ব অনেক বেশি এই সময়ের মাধ্যমে আপনার গুরুত্বহীন হয়ে যাবে একজনের যদি নিশ্চিত জানতে পারে যে এক ঘন্টা পরে আমার মৃত্যুদণ্ড তার কাছে তার কোন সম্পদের গুরুত্ব আছে কোনো কিছুর গুরুত্ব নাই আর এই সময় যদি সৎ খায়রাত করে আল্লাহর কাছে গুরুত্ব নেই দুই হাতে করতে থাকবে কিন্তু এটার গুরুত্ব নাই কারণ এটা তো তোমার না এখন কারণ মরে যাবে এটা আরেকজন হাতে চলে যাবো যেটা ওই দিন বলছিলাম নাকি না জুড়ে তাকা সের বন্যার মধ্যে আর দ্বিতীয়বার বলার দরকার তো যা বলছিলাম আজকে সময়ের কসম খেয়ে বলছিলেন ক্ষতিগ্রস্তা সবাই কি ক্ষতিগ্রস্ত মানুষ বলতেই কি ক্ষতির সম্মুখীন তাই অধিকাংশ মানুষ যে ক্ষতিগ্রস্ত সেটাই বুঝতে আল্লাহ বুঝাচ্ছেন কারণ অধিকাংশ মানুষ ক্ষতির দিকেই ধাবিত হচ্ছে হ্যাঁ এই কারণে অন্য হাদেশের কি রসুল বলছেন বলছে আসছে সুস্বাস্থ্যের অধিকারী যারা এই স্বাস্থ্যের কারণে অনেক কি আপনার কি অঘটন ঘটায় নাকি স্বাস্থ্য ভালো হইলে অমুকের মারে এই কত কিছু মানে যত অগঠন তার কাছে মানে কোনো নাকি দিয়ে উঠে দিল অথবা বললো যে আমাকে দেন আমি নিয়ে দিই কোথায় নিতে হয় নাকি না তাহলে সে অনেক স্বভাবের কাজ করে ফেললো হ্যাঁ রসই আকরমসালাম আরে খাদিসের মধ্যে বলছেন যে তুমি যদি কিছু না করতে পারো হ্যাঁ যে তুমি ডাক দিয়ে একটু উঠে দাও তাও তো একটা ফায়দা করে দিলে নাকি না হ্যাঁ তার একটা ফায়দা হয়ে গেলাম নাকি হয়েলাম অনেক স্বাস্থ্য ভালো কিন্তু ভালো কাজ করবে যে সে নিজের এই শক্তিটা মানুষের হ্যাঁ কাজে কাজ লাগাইবে একজন মানুষকে অধিকার পেয়ে গেলো নাকি না তোমার গায়ে শক্তি ছিল রসুলের সামনে যখনই কেউ উল্টা পাল্টা করতো যে দানি আদরে যে আপনি একটু বলেন আমি আর গদায় যে আবার কথা বলু। নাকি না হ্যাঁ এবং হজরতমর যখন ইসলাম গ্রহণ করছেন সেই দুঃসাহসের কারণে আপনি রসুল আকরামকে হ্যাঁ আরকামের ঘর থেকে বাইর করে নিয়ে আসলেন যে আপনি কি সত্য নবিনা যে আপনি লুকাই থাকবেন কেন চলে আসেন যে ওনাকে নিয়ে আবার শরীফের সামনে চলে আসলো এবং ঘোষণা দিয়ে দিল মানুষকে কারোর যদি স্ত্রীকে বিধবা বানাইতে চাও তাহলে আমার সামনে চলে আস যে ঘরের পিছনে পাহাড় আর কোনো ঘর নাই রসুল ওর চয়ন করছেন এটা বুদ্ধিমত্তার কথা যে বুদ্ধিমান যে এমন জায়গায় চয়ন করছেন ওইদিকে দৃষ্টি যাবে না কারণ ওই দিকে কামে নাই ওই দিকে আর কোন যাওয়ার পর ওখানে ঢুকতেন মানে খুব সতর্ক ভাবে তারপরে রসুল থেকে শিক্ষা নিতেন ধর্মের শিক্ষা এই কারণে এটাকে প্রথম মাদ্রাসা বলা হয় মাদ্রাসার মতো রসুল ওইখানে তো তালিম দিতেন ধর্মের তালিম এই কারণে যদি বলেন তিনি আপনার গেলেন বোকারের হাদিস গেলেন হজরত আবরের হাদিস যে তিনি গেলেন মুকাতে যখন খবর শুনলেন শোনার পর যে রসুলের আবির্ভাব ঘটছে তখন তিনি রসুলকে দেখতে গেলেন এমন বাইরের কেউ যাইবে তার মায়ের বেশি খেয়ে নাকি ওর তো বাঁচানোর কেউ নেই এলাকা রইলে তার আত্মীয় আছে তখন উনি কি করলেন হম কাউকে জিজ্ঞাসা করতে পারেনা মসজিদ হারামের মধ্যে যাই অবস্থান করছে কয়েকদিন হ্যাঁ কি করবে খাওয়া নাই, তখন যে রসুরের সাথে যখন সাক্ষাতেছি সতেরো দিন পরে তখন বলছে তুমি কিভাবে এখানে ছিলে কি খাইছিলে বলেছো আমি তো এই জমজমের পানি খেয়েছি আমার তো শরীরে চর্বি জমে গেছে এই চামড়াও বলছি জিজ্ঞাসা করতে পারে না ভয় শুধু খেয়াল করে যে মুসলমান কিরা। কারণ কাউকে সরাসরি জিজ্ঞাসা করলে যে অমুসলমান এবারে মাত দিবে যে তুমি আবার বাইরের থেকে এখানে আবার কি আবার রসুলের খুঁজতে আসা নাকি তো এই একদিন হজরত আলীর লোকটা অনেকদিন বললো যে সমস্যা হ্যাঁ তোমাকে বলবো নাকি আমার ভয় লাগে বলেছে কোনো সমস্যা নেই আমাকে বলা বললো যে আমি রসুলের খোঁজে আসছি না না আমি তো কাউকে বলতে পারি না বলে যে কোন টেনশনের জায়গার মধ্যেই বলছে তুমি কি করবে আমি রওনা দিব কিন্তু কেউ যেন না জানে বুঝতে না পারে আমি যখন যাইতে দেখবো তুমি দূর থেকে আমাকে ফলো করবে মানে আমার পিছিয়ে পিছে না আমি হঠাৎ করে যখন দেখবো যে কোনো খারাপ লোক কারণ আমি তো এলাকার লোক ছিনি বদমামি যেগুলা মানে কোনটা মানে মারবে আর কি এরকম উল্টা খবর পাইলে বলে আমি দেখলে প্রস্রাব করার বান দিয়ে বসে যাবো এ সময় খালি জায়গা বুঝলো মানে ওকে বুঝে দিল যে এরকম মানে আমি বসে গেলে বুঝবা যে এইখানে কোন খারাপ মানুষ আছে ঝামেলা আছে তুমি সতর্ক থাকবে তখন এইভাবে এইভাবে জায়গায় পৌঁছে গেলো তাইলে এই যে আপনার এইভাবে স্বাভাবিক খুব সতর্ক ভাবে কিন্তু রসুল বললেন অনেকে শক্তি অপ ব্যবহার করে কি জাহান্নাম কামায় আরেকটা কি অবসর সময় অনেকে অবসর সময় পেয়ে আপনি উল্টা কাজ করে আমাদের তো দুর্বল অবস্থা যে সময় নষ্ট করেন ক্যারাম বোর্ড খেলেন হ্যাঁ বাজে কাজ করেন কেন কয় যে সময় পার হয় না তাইলে দ্বিমুখী মানুষ নাকি যখন আপনি একসময় বলেন যে ও যান সময় পায় না আবার যখন কি দেন উল্টা গাছ করে টাস খেলে যদি বলেন কি বা এইগুলো করেন কি এটা তো মুসলমানের কাজ না কয়ে যে সময় পার হয় না ভাই হ্যাঁ ঠিক না সময় পাস করে নাকি না উল্টা গাছ তাইলে এই যে অবসর সময় আমরা যারা বাইরে আছি ফ্যামিলি থেকে দূরে ডিউটি তো গোটা দিন থাকে না এই যে কিছু অবসর সময় আমাদের হাতে আসে এই সময়টাকে আমরা অনেকে নষ্ট করে ফেলি এটা বিশাল কিন্তু নামত এই নিয়মত কিন্তু কখনো পাব না যদি আপনি কাজ বেশি হাতে নেন তখন বুঝবেন আমরা এক সময় কিছু কিছু সময় নষ্ট গেছে। কিন্তু এই বয়সে সে এমন হয়ে গেছে যে এখন সময় খুঁজে পাই না যে আমার নিজের অনেক কাজ দেশ জামা দিব জামা আপনার লন্ড্রি দিব তাও সময় মিলে না অনেক সময় মানে মানে কাজ এত বাড়ে যায় ওয়ার্ল্ড যখন বাড়ে মানুষের পরিচিতি বাড়ে হ্যাঁ তখন কাজ হাতে একসময় লেখা লিখতে চায় না কি বিষয় নেই যতই বাড়বে আপনার সময় সংকীর্ণ হয়ে যাবে আর ফ্যামিলির সাথে থাকলে তো আর বলারই বাইরে এই ফ্যামিলির ওর অসুখ হয়েছে নিতে হবে ওর এই সমস্যা হয়েছে ওর সমস্যা হয়েছে মানে ভেজালের শেষ নাই কিন্তু আপনি এইখানে তো কি আপনি সময়টা পাইতেছেন যে আপনার কাজের পরে অবসর সময় কিন্তু আমরা এই সময়টাকে নষ্ট করে দেই অযথা আমরা কি খারাপ কাজ করি অনেক সময় দেখি না দেখি না সেগুলোর সাথে ব্যস্ত হয়ে যায় কিন্তু খুব কম মানুষই আছেন যারা এই সময়টাকে আবাদতের কাজে লাগান হ্যাঁ কমপক্ষে ব্যক্তিগত আবাদত করতে পারে কোরআন সাহিব পড়েন নফল নামাজ পড়েন যদি তা সম্ভব না হয় তাহলে যৌথ আবাদত করেন যেমন এটা যৌথ আবাদত সবাই আসলেন আমি বলতেছি এখানে নিজের কষ্ট লাগলে বলছিলাম দিন বলছিলাম হজরতমার হজরত আবুকার গড়ে মানে নিজে ব্যক্তিগত আমল করতে পারতেছে না খিদার জালায় চলে গেলেন রসুলের কাছে নাকি না ওইখানে গেলে রসুলের কাছে কিছু পড়াণ হাদিস শুনবে লাভে আসবে নাকি কাজ করেন হ্যাঁ হ্যাঁ এরকম একজন কিছু শিখেলেন এটা সে আরেকজনকে শিখেল এরকম ভাবে দাঁড়া পরম্পরা চলতে থাকবে নাকি না যাই হোক তো সেটাই বলছিলাম সময়ের গুরুত্ব বুঝতে চেষ্টা করেছিলাম যে মানুষ হ্যাঁ ক্ষতিগ্রস্ত মানুষ কি সবসময় ক্ষতিগ্রস্ত এটাই বেশিরভাগ মানুষের কি আপনার সাধারণ যে ক্ষতির দিকে বৈশিষ্ট্য চার জাতি এই চারটা গুরুত্ব দিয়ে আমাদের মুখস্থ রাখতে হবে এই দুই লাইনের মুখস্থ করা সহজ কিন্তু অর্থটা বুঝিয়ে সবসময় মাথার মধ্যে রাখতে হবে যে আমার মধ্যে কি এই চারটে গুণ সবসময় কিনা হ্যাঁ যদি না থাকে আর যদি আমার মধ্যে আনতে হবে হ্যাঁ নাকি না আর এই চারটের মধ্যে প্রথমটা হয়েছে চালিকা শক্তি প্রথমটা কি প্রথমটা মানুষকে চালায় আর তিনটা প্রথমটার স্পিড যত বাড়বে ওইগুলো সে তার মধ্যে আসবে প্রথমটা যদি স্পিড না থাকে তাইলে ওই সামনে যাবে না কারণ এক নম্বর বলে যে যাদের মধ্যে কি আছে ইমান আছে যার মধ্যে খাটি ইমান সেই ব্যক্তি আংশিক ক্ষতিগ্রস্ততা থেকে বাসল কি বাঁচলো তার মধ্যে ইমান আছে এই ইমান যত পরিপূর্ণতা লাভ করবে তত বেশি সামনের কাজগুলোর দিকে ধাবিতে হবে সে সামনের যে আরো কি তিনটা পয়েন্ট আছে ইমানের উপর নির্ভর করে সামনের দিকে সে দাবিতে হবে ইমান যত শক্তিশালী হবে সেই কষ্টের উপর ধৈর্য ধারণ করবে সব হচ্ছে ইমানের উপর নির্ভরশীল ইমান যত শক্তিশালী হবে তখন বাকি কাজ তার জন্য সহজ হয়ে যাবে ওটার উৎসাহ তার মধ্যে নাকি না ইমানটা প্রথমে খেয়াল করতে হবে ইমান ইমান কিসের ভিত্তিতে জ্ঞানের ভিত্তিতে ইমান আছে আপনি অমুক ব্যক্তি সম্পর্কে জানছেন বিরাট প্রভাবশালী ব্যক্তি সে যাই বলে এলাকায় তাই হয়ে যায় তারপরে না বিশ্বাস করলেন ওর প্রভাব আছে জানার পরে না তো আপনার বিশ্বাস আসলেন বিশ্বাস মানে ইমান তারপরে আপনি যে কোনো সমস্যা হইলে ওর কাছে যান ভাই আমার সমস্যা হয়েছে আপনি জানেন তো সুতরাং আপনি এই যে বিশ্বাসটা করলেন এ সব পারে এটা আগে জানার কারণে আপনি যদি না জানতেন আপনি তখন তো জানতেন ও সাধারণ মানুষ অন্য মানুষের মত হেউ কিছু পারবে না কিন্তু যখন জানছেন যেটার পাওয়ার আছে তখনই আপনার ইমানটা শক্তিশালী হইলো তার ব্যাপারে তাইলে আল্লাহর ব্যাপারে আপনি যত বেশি আল্লাহর শক্তি সামর্থ্য সম্পর্কে জ্ঞান আসবে আল্লাহর সিফাতের জ্ঞান আসবে আল্লাহর যত কি বৈশিষ্ট্য আছে আল্লাহর যত গুণবাচক নাম আছে সেগুলোর জ্ঞান যত বাড়বে আপনার ইমান তত শক্তি শক্তিশালী হবে আর আপনাকে আল্লাহকে যত শক্তিশালী মনে করবেন আল্লাহ আপনাকে আপনার সাথে এরকম আচরণই করবে আপনি যদি ওই ব্যক্তিকে যাই বলেন আইরে আপনি থাকতে এটা কি সম্ভব এটা আপনার জন্য মানহানি যে আপনার ঘরের পাশে আমি থাকি আর আমার উপর এই কারণে আল্লাহ বলছে এটা যে আমার বান্দা যেরকম আমার সম্পর্কে ধারণা করে আমি তার সাথে সেইরকম আচরণ করে সে যদি মনে করে যে আপনিই পারেন তাইলে আমি পারি দেখায় যে যখন সে মনে কর যে আমি পারি তাইলে আমি পারবো নাকি সে যখন এত কঠিন বিশ্বাস যে আমি পারি তখন আল্লাহ পাইরে দেখায় হ্যাঁ যে আমি করবো আপনি যদি বলেন আল্লাহ আপনি ছাড়া আমার কেউ নেই হ্যাঁ আপনি আমার স্রষ্টা আপনার কাছে ধর্ণা দিছি আপনি সব পারেন আপনি একে কুপ করে দিতে পারেন এ আমার সামনে ক্ষমতার দাফর দেখায় আপনি পারেন একে দুলিশে করে দিতে তখন নাকি আপনি যদি এরকম কঠিন আস্থা নিয়ে আপনি আল্লাহকে বলতে হবে আল্লাহ আপনি তো রিজিক দেন আমি কেন না খাইয়ে থাকবো আমি তো আপনার বন্দা আমি তো আপনার এবাদত করার যথাসাধ্য চেষ্টা করছি যদিও ঘাটতি করি ওটা ওই যে শাহিদুল ইস্তেফারে বললাম ওই দিন ব্যাখ্যা করে দিয়েছিলাম শহীদুল ইস্তেফারে নাকি কষ্ট ভোগ করবে নাকি না হজরতল ইসরাত আসলাম জোয়ান বয়সে মুসা ওই যে ফেরাউনের কি কিপ্তি কি একটাকে মারছে পরে আরেকদিন যখন দমকাইতে গেছে ওই লোকটাকে হের বংশের লোক কিন্তু কথাটা বলে দিছি তখন কি অবস্থার নিল না এ তো একটা এখন রাষ্ট্রপতির ঘরে থাকে এর একটা পাওয়ার আছে গায়ে বল আছে নেই না হ্যাঁ জোয়ান মানুষ হ্যাঁ এর বংশ তো বনি ইসরায়েলের তখন বনি ইসরায়েল যারা একটা ওই বনে একটা মারতে যায় দেখি বলতেছে এই ওরা ডাক দিছে মুসাই ইসলামকে যে এই বেচারা আমাকে মারতে আসে তখন উনি মেজাজ গরম করেছে যে এক থাকে মরে গেছে মানে গায়ে মানে শক্তি দেখেন মানে এক তার যাই হোকটাকে কে মারলো কেউ জাননা কারণ এই দুইজনে জানে ওই বেসারা পক্ষে করছে যে বলা নাই আর এ নিজে মারছে কি আর আমি মানে অনেক খোঁজা খুঁজে কেউ জানা আরেকদিন ওই ঘুরতে গেছে ওই বদমাসটা আর হ্যাঁ মনে করছে এবার আমার মারবে ও কয়েছে ওই দিন একটাকে মারিয়ে সুবিধা পাইছে না এবার আমার মাটিতে আসে ওই বেসাটা তো শুনে গেছে দিছে ধর যে আগের দিন তো এই মাসে গণনাটা ফাঁস হয়ে না আজকে এখন এটা তো দৌড়ে যা বলে দিচ্ছে ফেরামের কাছে আরে তোমার ছেলে না ঘটনাটা ঘটাইলো তুমি তো খুঁজে পাওনা তোমার কাছে থাকি থাকি এখন তো মানুষ মারা শুরু করছে হ্যাঁ তখন তো ফেরাউন রাগ করে ঘোষণা দিয়ে দিল যে যেখানে পাওয়া যায় ওকে ধরে নিয়ে আসতে বুকে কঠিন শাস্তি দেওয়া আর ওই সভাসদের মধ্যে একজন আছে মুসিদ ইসলামের উপর লুকাইতে পাবে মানান সেটা শুনে মাত্র এই ফরমান শুনে মাত্র দিচ্ছে ওর মেজাজ করবে এটা তার ওর নিজের ছেলে না এই বাইরে আসে দৌড়ে খুঁজতে আসে খুঁজে তুমি ভাগ তোমার আরও তুমি তো আরেক দিকে দৌড়ে দৌড়ে যাইতেছেন পিছনে তাকাইতেছেন সতর্ক ভাবে যে কেউ আবার দেখে ফেলা নাকি অনেক জন মানুষ দৌড়ে শেষ পর্যন্ত এলাকা ছাড়ে অন্য এলাকায় গেছেন শেষ পর্যন্ত একখানে যে ক্লান্ত হয়ে গেছেন কুয়া দেখলেন গায়ে এত বলনার। উঠে দিছে পানি পান করে দিছে আবার যাই কি গাছের নিচে বসছে এটাই আমার বলার কথা গাছের নিচে যে বসছে মানে পানি খাওয়াই দিলে দেখেন না খাই দৌড়ে অনেক বয়ে আতঙ্কে আসছে খিদে লাগছে না যদি গায়ে শক্তি থাকুক না কেন ক্লান্ত হয়ে গেছে আপনি আমার দয়া করে নাকি না তো কার কাছে বলছে কাছে আর কার কাছে বলবে অনেক যদি নিষ্ঠার সাথে আল্লাহকে বলা যায় আপনি যা বলতে ভুলে কাজ করে দেবেন আল্লাহ বুঝছি যে এই বেচারা এখন হে চাইছে কি খানা দানার ব্যবস্থা থাকার ব্যবস্থা নাকি না হে তো বলতে ভুলে গেছে যে আল্লাহ কিন্তু সব ব্যবস্থা করে কি যখন ওই যে গেল মেয়ে দুইটা বললো আগে গেলো প্রত্যেকদিন দেরি করে যায় আজকে বললে যে সাহিদ ইসলাম কিন্তু চোখে দেখে না কিন্তু মেয়েরা যখন আসে গেছে কি আজকে এত তাড়াতাড়ি কেন বলে যে আজকের ঘটনা হয়েছে জোয়ান লোক দেখছিলাম এ সে আমাদেরকে বললো যে তোমরা বসে আসো ছাগল নিয়ে বলতে আমরা মানুষ এসলে ডাকবে তাও পরে। আমরা মহিলা মানুষ আমরা কি করতে পারি বসে থাকি বেটা পান করে দিলে ডাকনা উঠে ফেললো হ্যাঁ পানি পান করে দিছে আমরা চলে আসছি তো উনি বললেন যে বেটার নিয়ে আসা যাও হ্যাঁ মেয়েকে বলছে তো এটা কি করছে ওনার মাথায় বুদ্ধি দিল যে বেটার বুদ্ধি দান দরকার ওই যে আল্লাহ কাম করে দিল জোরে ঠিক আছে ডাকলে চলি তখন সামনে দিয়ে যাইতেছিল বলে যে না তুমি আমার পিছনে চলে তুমি আমার পিছনে যাই কারণ সামনে দিয়ে হাঁটলে মহিলা মানুষ সাথে সাথে আপনার শরীরে একটু হেলে দুলে। আবার চোখ যায় জমান মানুষ বলছি তুমি পিছনে ডাক আমার পিছনে দিয়ে বলবে ডানে কি সোজা হ্যাঁ তাহলে তো কাজ হয়ে যায় আমার সামনে হাঁটা লাগে নাকি হ্যাঁ তাহলে তুমি পিছনে দিল আপনি এরকম করবেন নাকি জাগা না চিনলে আবার করবেন না তুমি সামনে যাও হ্যাঁ এরকম এটা দেখে মেয়ে বুঝলো যে খুব কি সৎ চরিত্রের মানুষ নালে খারাপ চরিত্র মানুষ কিন্তু এরকম করে না টাকা দিতে চায় মহিলার দিকে নাকি তারপরে যাওয়ার ফের এলাকা থেকে আসছি হ্যাঁ বলো যে তো কোনো টেনশন নাই এটা ফেরানের এলাকার বাইরে আর তোমার বেশি দূর যাইতে হইবে না কোন টেনশন নাই তুমি এখানে থাকো তারপরে বড় মেয়ে দেখলেন নিজের নিজের বিয়ের প্রস্তাব নিজে দিলে কোন কাজ করতে পারি না এর ছাগল আছে অনেকগুলো হ্যাঁ তো কাজ করতে পারি না এই আমরা মহিলা মানুষ যেমন পানি পান করার জন্য ঝামেলা অনেক কিছু আপনি তো একজন মানুষই পাইছেন এর কাজের লোক হিসেবে নিয়োগ দিয়ে দেন কি হ্যাঁ কারণ এর মধ্যে দুইটা গুণ আছে যে দুইটা গুণ কাজের লোকের মধ্যে দেখেন মেয়ের কত বুদ্ধি কারণ আছে ভালো করে আসে তার মধ্যে একটা হচ্ছে কই শক্তিশালী কারণ এই বেজারে একাই উঠে গেল ডাক না কত গায়ে বলেন নাকি না আর কিছু আমিন সে আমানতদার ওই যে হাটার সময় পিছনে থাকতে বলছে কত আমানতার আমানতার না ওই বছরে বুঝতে পারছি এরা আমান তুমি আমার কাজ করবে তুই বিনিময় লাগবে না আবার হ্যাঁ বলতেছে তুমি আমার কাছে আট বছর মানে এর কাছে পয়সা নেই বাইরের থেকে আসছে তো কাজ ধরাই দিচ্ছে যে কাজের বিনিময়ে বিয়ে মেয়েটারে বিয়ে দিয়ে দিল তাইলে আল্লাহ বোর ব্যবস্থা করে দিলেনা এদের আল্লাহকে বলছে বউর কথা খানার দরকার কোনো কারণে আট বছর আমার চুক্তি থাকলো তারপরে আমার চুক্তি শেষ হয়ে যাবে তারপরে এটার লম্বা কাহিনী এটা আজকে বলার উদ্দেশ্য না আমার আবার সময় শেষ হয়ে তো যেটা বলতেছিলাম যে আল্লাহ কি করলেন হ্যাঁ কসম করে বললেন ক্ষতিগ্রস্ত তাইলে প্রথম কি জ্ঞান ভিত্তিক কি মানের প্রয়োজন সঠিক ইমান যে ইমান জ্ঞানের উপর নির্ভরশীল উল্টা পাল্টা আপনার ইমান আনলে চলবে না ওই যে অনেকে বলে তার বিশ্বাসটা উল্টে না জ্ঞান উল্টা হইলে বিশ্বাসটা উল্টা হইবে নাকি না এই কারণে সঠিক জ্ঞান ভিত্তিক আপনার ই মান এক নম্বর কাজ কি হাদিস নির্ভরশীল কোরানে হাদিসে যেটা আছে সঠিক জেনে তারপরে ওটার উপরে ইমান আনতে হবে এটার উপর ইমান আনলে প্রথম দাম আপনি পার করলেন এবং এটার পাওয়ার যত বেশি তত বেশি ক্ষতি থেকে ব্যসতে পারবেন এবং তত আপনি সামনে অগ্রসর হতে পারবেন হ্যাঁ এটা আসল যদি দেখেন অন্যগুলা হয় না তাহলে বুঝে গেছে ইমানের দুর্বলতা যে ইমান আপনাকে কামার দিকে নিতে পারে না সেই ইমান দুর্বল যেমন আপনি জানেন যে অমুক ব্যবসার মধ্যে অনেক দ্রুত লাভবান হওয়া যায় এটা জানার পর যদি না করেন মানুষকে বলবেন যে টাকা আমি কাজ করব কারণ আপনার বিশ্বাস হয়ে গেছে এটা লাভ তাইলে বিশ্বাস শক্তিশালী হইলে কাজ করতে উৎসাহিত করে বিশ্বাস নর্ভর হইলে কাজ করতে মন চায় না আল্লাহর ব্যাপারে যত জ্ঞান বাড়বে উদ্দেশ্য করে বলছেন সূত্র দিয়ে আপনি বলেন যে কোন সময় যদি আল্লাহ বলে হে ইমানদারগন তাহলে কানকে পারে কান সোজা করে রাখবে এরপর আদেশ নিষেধ আসবে নদী করে তোমাকে ইমানের তুলনা আলেম আপনার আবু আবুকার আল জাজ ওনার একটা কিতাব আছে হ্যাঁ মানে আল্লাহর ডাক সম্পর্কে জাল্লাহার হ্যাঁ নিদা একটা বই আছে জাল্লাহ ডাক দিচ্ছে বলে হ্যাঁ এটার অনুবাদ হয়েছে কিনা না খুব চমৎকার কি কেন নাকি না আদেশ নিষেধ অবশ্যই আছে আদেশ থাকবে অথবা নিষেধ থাকবে কারণ ইমান ছাড়া আপনাকে ইমান না থাকলে এগুলো করতে যাবেন না আর হ্যাঁ দিতে যাবেন না কারণ যেটা নিষেধাজ্ঞা ওইটার মধ্যে দুনিয়ার লাভ আছে না চুরি থেকে নিষেধ করলে চুরি করলে লাভ আসে না হ্যাঁ তো ছাড়তে ইমান লাগবে না নাকি লাগবে না নাই না তাইলে অবশ্যই এই যে কোনো কঠিন কাজ রসুল বলতে গেল বলছেন মানখা না যে যে ব্যক্তি দাবি করে মনে করবে সে আমারটা খাইবে না সে তার সে খাবে আমি যেটা ওকে খাওয়াই এটার প্রতিদান মিলে যাবে না এই ইমান না থাকলে খালি গেলে পয়সা নষ্ট করতে যাবে এবং আল্লাহ খুশি হবে নাই না হ্যাঁ তাইলে তার ইমানে ভিত্তিতেই কাজটা করার উৎসাহ সে পাবে পাবে না এই সামনে চলা আল্লাহ আছে নাকি ভাগ্যের বাক করে নিতে হবে দ্বিতীয় নম্বর ওয়ামিনুসারে হাত ইমান ঠিক হয়ে গেলে এবার ওই ইমানের ভিত্তিতে নেকামল করতে হবে শুধু ইমান দিয়ে কাজ হবে না আমল ছাড়া পুঁজি ছাড়া কোন ফায়দা নাই হ্যাঁ তাইলে কাজ করতে হবে আল্লাহ যখন জান্নাত বুঝাই দিবে সেই দিনে বলবে তিলকাল দিয়ে পরে তোমরা করছো এই কারণে জান্নাত দিচ্ছি তাইলে আল্লাহ বুঝাই দিবে এটা কাজের বিনিময় পাইছি ইমান তো শর্ত কিন্তু কাজ হয়েছে আপনার এটা হইছে কাজের বিনিময় নাকি না হ্যাঁ কাজ ছাড়া কোন কারোর মূল্য নাই কাউকে আপনি মূল্য দিবেন না আপনার ছেলেও যদি আপনাকে যোগ্য হয়ে উঠছে ওকে মূল্য দিবেন সে কাজের ভিত্তিতে মূল্য নাকি না তাইলে ন্যাকামল ন্যাকামল হবে কিসের ভিত্তিতে আপনার এটা শর্ত আগে একবার বলছি না পর সময় পাইলে বলবো কারণ লম্বা কথা আমল না খাওয়ার জন্য ছয়টা শর্ত থাকতে হবে উপলক্ষ ঠিক থাকতে হবে সময় ঠিক থাকতে হবে জায়গা ঠিক থাকতে হবে পদ্ধতি ঠিক থাকতে হবে পরিমাণ ঠিক থাকতে হবে এটা লম্বা কাহিনী হ্যাঁ সুতরাং এইভাবে নাকামল হ্যাঁ হওয়ার জন্য ছয়টা শর্ত হ্যাঁ কি নাকি না যতই সুন্দর আর এই আমলটা আসবে ইমানের ভিত্তিতে আপনার ইমান যদি শক্তিশালী থাকে এই শীতকালে আপনার কম্বলকে ধাক্কায় আপনার ইমানে উঠেই দিবে নামাজ পড়ার জন্য যদি ইমান দুর্বল হয় উঠেবে না ইমান যদি দুর্বল হয় উঠেবে না খুবই আরো আপনার কাজ আসবে ইমান ভিত্তিতে তৃতীয় নম্বর আপনি যদি বিশ্বাস মজবুত হয় আপনি যদি হ্যাঁ কাজ না করেন দুনিয়ার দৃষ্টান্ত আপনি কোনো দল করেন ঘরে বসে থাকেন হ্যাঁ আপনি কোনো আমল করেন আমল করেন মানে ওই যে মিছিল আপনি কিন্তু বাড়বে হ্যাঁ আল্লাহর ক্ষেত্রে একই কথা তৃতীয় নম্বর যদি আপনি কঠিন যদি সদস্য হন নিষ্ঠাবান সদস্য আপনি মানুষকে বুঝাইতে যাবেন এগুলো যেগুলা প্রচার চালায় জায়গায় যায়। মানুষ গোসাই ফেলবে নাকি না কোন মিটিং করতে ওরা কইলে এবে ধরে নিয়ে আসবে নাকি তাইলে ওর পাতি নেতার গুরুত্ব অনেক বেশি তাইলে আপনি যদি সত্যি রয়েছে এটা কখন করবেন আপনি আরেকজনকে ডাকতে যাবেন যদি নেতার প্রতি আস্থা না থাকে বিশ্বাস না থাকে আপনি করতে না। যাবেনা প্রতি বিশ্বাস যত কঠিন হইবে তখন আপনি আরেকজনকে বুঝাই যাবেন না এটা ঠিক আমি করবো নাকি না আবার এটার মধ্যে আবার যদি আপনি কঠিন নিশ্চয় না হন কেউ মাঠ দিলে সরে যাবেন কিন্তু যদি আপনি কঠিন হন তাইলে আপনি বলবেন যা হইবে হইবে আমার এটা বাস্তবায়ন করতেই হবে তাইলে আপনি রিক্সে যাবেন সামনে সেই করতে হবে তাইলে আপনি ওই যে বিশ্বাস কঠিন হওয়ার কারণে লাভ বুঝতে পারছেন এখানে আমি বললে আরো সব কেউ আমল করলে আমার সব হবে নাকি না তাইলে আপনি আগ্রহী হবেন আর চতুর্থ নম্বর এসে শুধু যে বলবেন বলার পথে বাধা নাকি না আপনি কঠিন হইলে যাই হোক যে যাই বলো আমার কাম আমি চালাই যাব। দেখেন এক বেচারা মাইক নিয়ে শুধু মানুষকে নামাজের দাওয়াত দেয় একবার দেখা ছিল তাইলে কত নিষ্ঠাবান বেচারা যে মাইক নিয়ে শুধু দাওয়াত দিতে কে শুনুক না শুনুক এর দরকার নেই কিন্তু আল্লাহ কিন্তু জায়গা মতো পৌঁছাই দিবে কারের কারণ পৌঁছাই দিবে নিষ্ঠার কারণে নিষ্ঠার গুরুত্ব অনেক বেশি নিষ্ঠার সম্পর্কে আপনার একটা ঘটনা বলতেছি আপনার একবার এই দেশের একজন বড় শাহেক উনি কি করতেছিলেন আপনার অনেক ছাত্র পড়ান এই দেশে বৃষ্টি আসলে কিন্তু বাইরে যায় চুল একটু আমার নিয়মে ছিল প্রথম বৃষ্টি নিজের গায়ে লাগানো কারণ রসুল বলতেন যে এটা আমার আল্লাহর কাছ থেকে আসে আল্লাহ আবার উল্টা বুঝিয়ে পরে অসুখ করে গবে যে শরীয়ত মানে যাই একটু লাগাই দৌড়ে চলে আসবে হ্যাঁ হম বেশি বুঝতে যাবেন না আবার নাকি না এখন কি বৃষ্টি আসছে সবাই ভেনে গেছে আর আসে নাই কেউ আসে নাই এই বছর আসছে এখন আজকে সাইকে এর একা পাই আজকে এতদিন তো কথা বলার সুযোগ পায় না বোলামিয়ার সাথে আজকে দেখা যায় কেউ নেই এবার ওর সাথে বলে যায় শুনো তোমার যে তুমি এত বছর থেকে আমার পিছিয়েছনে ঘুরতেছো আজকে তোমার পরীক্ষা করবে না আমি তো কি আপনি যাই বলেন কত বার সে আমার কিছু মনে থাকে না তাইলে তুমি কি জন্য এটা বলো সাইকোরে তোমাকে দিয়ে বলে এখন এমন উত্তর দিচ্ছে এবার সাইকো শুরু করছে হ্যাঁ বলে যে আমি আসি কেন বলতাম বলে এই জন্য আসি যে আমার মতো বুড়া আপনার ক্লাসে কেউ নাই আমি সবচেয়ে বেশি বুড়া আমার হাঁটতে চলতে কষ্ট হয় আমি শুধু এই চিন্তায় আসি আমি পারি না পারি সেটা আমার দেখার বিষয় নেই আমার নিয়তিতেছে আমি বুড়া মানুষ যদি প্রত্যেক দিন আপনার সামনে আসি বসে একজন জোয়ান বলবে বুড়ো আসতে পার আমি পারি না কেন যে আমাকে দেখি জোয়ানরা স্প্রীহা পাবে সৈত্যে দিন আসবে না। আমি একদিন হঠাৎ করে যাই এক বুড়াকে দেখলাম এক মসজিদে যে রমজানে আলোচনা করতে মাগরীব থেকে অনেকক্ষণ আলোচনা করছে। এক সৌদি বুড়ে বসে আসে মনোযোগ দিয়ে শুনতে আছে একবার এদিক এদিক তাকায় না ঢুকে দি তারপর বললাম যে তুই সৌদি তুই বসে এসে একবার মন দিয়ে তুই কি বুঝস বাংলা বুঝে ওন না বুঝিনা কিন্তু ঘটনা আছে হ্যাঁ কি ঘটনা আমি যদি সৌদি বসে থাকি তো বাঙালি এটা দরকারি কথা তাইলে আমি বুঝবেনা কেন আরেকটা হইতেছে বলছে আমি এই বসছি কারণ মজলিশের স্বয়াব আছে আমি বুঝি না বুঝি ওই সবাবের সাথে আর কোনো সম্পর্ক নাই হ্যাঁ মজলিশ শেষ হইলে আল্লাহ বলবেন ফেরস্তার মাধ্যমে তাই আমি ফায়দা নষ্ট করবো কারণ আমার না বুঝলে অসুবিধা নেই আমার স্বভাবের দরকার নাকি না তাইলে কত বড় না দেখেন আমরা কিন্তু কিছু না বুঝলে আর বুঝতে চায় না নাকি না কোথাও যদি না বুঝি আরবিতে এই উস খুস মানে কি যাই হোক অনেক সময় চলে গেছে তারপরেও হ্যাঁ ভালো করে বেশি বোঝানো হয়নি বাকি যতটুক বললাম এতটুকু তো আন্দাজ পাই গেল নাকি না চারটে গুণ যদি ক্ষতি থেকে বাঁচতে চান এবং এই মধ্যে চালিকা শক্তি না আর ইমান হচ্ছে সঠিক জ্ঞান নির্ভরশীল নম্বর কি কষ্ট স্বীকার করা আপনি ধৈর্য ধারণ করা যে আপনার সন্তানকে প্রত্যেক দিন জন্য বলেন উঠে না আপনি চুপ করে যাবেন না অনেক বুড়ে আসে কয়েজি ডাক দিছি উঠে না আর পরের দিন স্ত্রী কে যদি অলসতা বেশি করে ডাগি দেওয়ার পরে পড়ে নাই না তখন আপনার ডিউটি এগিয়ে উঠে উজু করে তারপরে বিছিনা বসায় দিয়ে যাবে আপনার ডিউটি আমাদের এলাকায় এরকম একজন হুজু ছিল তাই যদি সময় উঠতো কুটি নিজের ভোকে উজু টুজু করাই দিয়ে রাত্রে তো ভয় আগের যুগে বুঝে না মধ্যে উজু করাই দিয়ে সুন্দর করে বিছে নেয় দিয়ে তারপরে মসজিদে আর খুব নাকার মহিলা মানে আপনার কেউ এলাকার কোন মহিলা যে আরেকজনের সাথে সাক্ষাৎ দেয়ের সাথে সাক্ষাৎ দেবে এত কঠিন পর্দা করে ওই ঘরে হের মেয়ে কে আশেপাশে মানুষ জানে না মানে আজীব মানুষ ছোট বাচ্চা দেখতে দেবে মানে এত কঠিন এই মহিলা যেদিন মারা যায় সেদিন শোয়ার আগে হুজুর বললো আমি যখন মানুষ তুমি আমার মাফ করে দাও পরে কয়ে যে আমি তারপরে আচ্ছা ঠিক আছে তুমি মরে যে করে আছে মাফ করে দিয়েছিল কোন সমস্যা নেই হে অনেক ইয়ে করে হ্যাঁ অন্ড বিণ্ড করে মাফটাফ সাই নিল প্রিন্সিপাল নামাজ টামাজ পড়ায় সবাইকে আসে হ্যাঁ আসে দেখে যে কিন্তু এর কাজে আছে হে ওই যে বিছানার মধ্যে আসে হেউ নেই বলে যে আমি আসলাম আসি দেখি বিচের মধ্যে শেষদের মধ্যে এরকম ওই আগে খবর হয়ে গেছে আল্লাহ অনেককে আগে মনের মধ্যে ভাব সৃষ্টি করা করে যেরকম মৃত্যু তিন দিন আগে বলে দিলে আমি মরে যাবো কিন্তু তাড়াতাড়ি খুলেবে ঠিক করে তিন দিন পরে উনি মানে এরকম অনেক মানুষই কিন্তু অন্তরের মধ্যে ভাব এসে যায় অনেকে দেখবেন ঘুরি বেরে সবাই থেকে কি নিজের মেয়ের বাড়িতে কোথাও কেউ যাইবে না আমি কিন্তু মরে যাবে পারে সবাই হাসতেছে মরবে এটা আন্দাজনে হ্যাঁ না একবার কেউ যেতে পারবে না সবাই হাসে আবার কদিনবার দমক দেয় যে পাশ যা ছেলেটা বলতেছে পাশ যে বাঁশ কাটবে কি জন্য সবাই আসছে যে কি ঘোষণা দিয়ে মানে ঘোষণা দিয়ে একবার রাজিব ধরনের মানুষ খুব মানুষ এরকম অনেকের ভাব এসে যায় মানে বুঝতে পারে যে আমি আজকে মরে যাবো তোমার আগে থেকে সে রেডি হ্যাঁ মানে পুরোপুরি রেডি হয়ে থাকে একবার সত্যি মরে গেছে সবাই দাফন করে আল্লাহ এবং বিশিষ্ট একটা সুরে এটা আমরা মুহস্ত করব এটার অর্থ অনুধাবন করব। নিজের মধ্যে গুণটা সবসময় আছে কিনা না ঘাটতি আছে সেটা আমরা অবশ্যই নিজের মধ্যে বিবেচনা করে দেখবো হিসাব কষে দেখব কারণ এই ক্ষতিগ্রস্ত নাকি এরকম মানে পরিমাণ হিসাবে গুণের মধ্যে যত গাড়তে হইবে আপনার ওই হিসেবে আপনার ক্ষতিও আপনার আসতেছে নাকি না তাইলে পরিপূর্ণ হইলে পরিপূর্ণ চারটে পাওয়া পরিপূর্ণ লাভবান হবে নাইলে যদি আংশিক পাওয়া যায় আর কোনটা এই জিনিসটা প্রশ্ন থাকলে বলতে পারে আচ্ছা একটা প্রশ্ন করেন সময় কম হাজির হ্যাঁ আর্থিক কোনো ব্যাপার না হয় তাহলে আপনি চাইতে যাবেন না দণ্ডবিধি সংক্রান্ত কোনো ব্যাপার এলে একেবারেই যাবেন না হ্যাঁ কারণ যদি আপনি বেবিচার করছেন একজনে আপনি এদের কাছে বিচার দিলে তারপরে তাপরে দিব অথবা বিয়ে বসাই দিবে নাকি হ্যাঁ ধরিয়ানি বিয়ে পড়াই বিচার না বিচারও ডাকবে আপনি যাবেন না যদি বেবিচার সমকামিতা তারপরে কি চুরি তারপরে হ্যাঁ এরকম ভাবে বা কাউকে বেবিচার অপবাদ দেওয়া নাকি না তারপর হত্যাকাণ্ড আরো ছোটকাট বিচার করে দিলেন মানুষ মনে করলের বিচার এরকমই এখন আমার দেশে অনেকে মনে করেছে বিচারের বিচার হয়েছে ধরে বিয়ে পড়ে দাও কি ছেলেকে ধরে বিয়ে বিয়ে পড়ে দিব হের আছে তারপরও কি। আর যদি যদি অর্থ সংক্রান্ত হয় তাহলে বিচারে যাইতে পারেন যে আপনি যদি পুরে না পান অর্ধেক পাইলেও খারাপ ওই ব্যাপারটা যদি অর্ধেকও মানে দেয় অর্ধেক পাইলেও কি আপনি অর্ধেক পাইয়ে গেলেন নাকি না কিন্তু যদি মানে যান আর দ্বিতীয়বার না এটা মনে রাখবেন যদি না আমি সঠিক বিচার না সব টাকা পাইবোনা মারিদের অল্প দিবে তাইলে আপনি এই বিচার মানে আপনি অধিকার ছাড়লে শেষ আর বিচার পাইবেন না আল্লাহর কাছে হ্যাঁ আর যদি মনে করেন না আমি এই উল্টা পাল্টা বিচার না আমি অল্প সব খাইয়ে দিবে আমার অল্প টাকার কি দরকার আমি পুরোটা চাই আমি এই দুনিয়ার বিচার দরকার আমি আখ রাতের পাইলে পাইলি তাইলে আল্লাহ বিকল্প মিলাই দেবে না কিনা বসল বিনিয়া